মধ্যম পন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থা একটা হলো আর একটা হলো এতেদাল এটা সম্পর্কে আমরা মোটামুটি এর আগে আলোচনা করেছি গতবার আজকের বিষয় আমরা আসি এটা না জানলে বাবা সাতদাল অনুসরণ না করলে প্রথম সমস্যা যেটা তৈরি হবে সেটা একটা গুরুত্বপূর্ণ গুলো সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহম্লা তিনি তার এক তেদাল সেরাতুল মুস্তাকিবের মধ্যে গোলুর ব্যাখ্যা করেছেন গুলো কি জিনিস গোলুটা হলো মোজা বাজাতুল যখন সীমা অতিক্রম করবে তখন কোন জিনিসের ব্যাপারে সেটা ভালো জিনিসের ব্যাপারেও হইতে পারে খারাপের ব্যাপারেও হইতে পারে প্রশংসার ব্যাপারে নিন্দার ফেলবে। মানে এটাকে যথা জায়গায় রাখবে না এটাকে বাড়িয়ে ফেলবে এটার নাম হলো ঘুলু এই ঘুলুটা ইসলামের রূপে হারাম নিষিদ্ধ কাজ যুগে যুগে যতগুলো বাতিল ফেরকা বিভ্রন্ত ফেরকা তারা গুলো করেছে দিনের মধ্যে যেমন এই রবি ঘরের বাংলাদেশ ব্যাপীবাসার নামে দিন দিনের মধ্যে সীমার অতিক্রম আল্লাহ রসুল সাল্লা মহব্বত করা ভালোবাসা ইমান এর অঙ্গলাম এর মহব্বত ইমান কিন্তু মহব্বত একটা এবাদত এটা কিভাবে মোহাম্বত করতে হবে কখন করতে হবে কেমনে করতে হবে এটার সব সবকিছু আল্লাহ শিক্ষা দিয়ে গেছেন। সাহাবাই করাম বাস্তব জীবনে নবী সালামকে মহব্বত কেমনে করতে হয় সেটা দেখাই দিয়ে গেছে কিন্তু সাহবাইকরাম নবী সাল্লাহিসামের জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় কোন অবস্থায় সাহাবাইকার নবী সালামের বার্থডে পালন করেন নাই এক কেজির ক্যাকও কাটেন দশ কেজিরও কাটেন নাই তেষট্টি কেজিও করেন পাঁচ দিন নবিসের জন্ম কোন দিন এটাও জানা। জন্ম কোন মাসের কয় তারিখ এটাও সাহবাইকার জানতেন না কারণ এটা মানুষ কখন খোঁজে যখন বার্থডে পালন করার প্রয়োজনীয়তা দেখাবে তখন খোঁজে যে তার জন্ম কোন মাসে কয় তারিখে যখন বার্থে পালন করার প্রয়োজনীয়তা জন্ম কয় তারিখ কেউ বলতেছে মাসো খ্রিস্টাব্দে কেউ বলতেছে একাত্তর খ্রিস্টাব্দে কেউ বলতেছে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ কেউ কয় সাত তারিখ কেউ কেউ আট তারিখ কেউ তারিখ কেউ কয় রবিউল মাসে না রজব মাসে কেউ কেউ রমজান মাসে এত কথা হবে কেন কথা তো একটা হওয়ার কথা সাহবা যদি নবীলামের দিবস পালন করতেন তাহলে জাল হাদিস মানে যে সময় জাল হাদিস বানাইছে ওই লোকগুলোর মাথায় আসে নাই এক সময় এই লোকেরা নবীলাম এর জন্মদিন পালন করা শুরু করবে এটা যদি তাদের মাথায় আসতো তারা এই উপলক্ষে দশ বিশটা হাদিস বানাই দিতাম করা শুরু করে দিবে এটা হল নবী সালামের মহব্বতের নামে ফিদ্দিনের নমুনা সীমা অতিক্রম করা নবী সাল্লাহিসামের মৃত্যু দিবস পালন করা আচ্ছা সাহাবাই কেরাম ধরে নিলাম আমরা জন্মদিবস সম্পর্কে জানতাম না কারণ তখন তো নবী সাল ইসলাম বা কোন কারণে জানে নাই মৃত্যুর নয় নয়জন স্ত্রী জীবিত নয় স্ত্রী নবী ইসলাম এর মৃত্যুর পরে ইদ্যুৎ পালন করছেন চারি মাস দিন নবী সাল্লাহ আলাইস্লামের মেয়ে জীবিত নবী ইসলামের একজন আগে মারা গেছেন আরো মেয়েরা জীবিত তারপরে ২৪ ঘন্টা যারা নবী সালামের কথা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সেই সাহবাকে নাম জীবিত ছিলেন তারা নবী কোন মাসের কয় তারিখে মৃত্যুবরণ করছেন এটা তারা জানতেন না তাদের সামনে মারা গেছেন কিন্তু সেটাও জানেন না পরবর্তীতে তাহলে যদি তারা মৃত্যু দিবস পালন করতেন তাহলে এটা নিয়ে আর এত মত হইতো না কারণ এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত আবু বকরের খেলাফত আমলে পুরা রাষ্ট্রীয়ভাবে পালন হইতো নবী সালামের মৃত্যু দিবস সেদিন ছুটি থাকতো ওমর রাজি আল্লাহ খেলাপত কালে পালন অর্থাৎ তাদের কাছে মারা যাওয়ার জন্মগণ এটা মুখ্য বিষয় ছিল না তাদের কাছে মুখ্য বিষয় ছিল নবী সালামের সুন্না তারা সুন্নাকে শক্ত করে আগড়িয়ে ধরে রেখেছেন মাড়ির দাঁত দিয়ে কামড়ায় রেখেছেন কিন্তু এই বেহুদে বিষয় নিয়ে তারা মাথা কামান নেই এই বেহুদে বিষয় আসছে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানদের কারণ খ্রিস্টানরা ইসা আলাহি সালামের জন্মদিবস্টা পঁচিশে ডিসেম্বর ইসা আলাইলামের দিবস পালন করে দিবসকে আরবিতে বলে মিলাদ এজন্য জন্য খ্রিস্টীয় যে সাল আমরা খ্রিস্টাব্দ বলি না এটাকে আরবিতে বলে মিলাদিগা এই পৃথিবীতে সর্বপ্রথম ইসা আলাহ ইসালামের জন্মদিবস তারা যুগ যুগ ধরে খ্রিস্টানরা এই পঁচিশে ডিসেম্বর ঈসা আলাই পালন করে আসতেছে আর খ্রিস্টানদের থেকে আবার এই উপমহাদেশের যারা উপমহাদেশের সনাতন পৃথিবীর সনাতন না পৃথিবীর সনাতন ধর্ম ইসলাম আদম আলাম মুসলিম ছিলেন নবী ছিলেন তার থেকে ইসলামের সূচনা তার আগে পৃথিবীতে কোনো মানুষ এ নাই তাহলে ইসলামের মাধ্যমে পৃথিবীর সূচনা সনাতন ধর্ম বলতে সনাতন দিন বলতে ইসলাম কিন্তু উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে ইসলাম আসার আগে অনেক ধরনের সনাতন চিন্তাধারা বিশ্বাস ছিল তারাও পর্যায়ক্রমে দেখল যে খ্রিস্টানেরা সেই নবী সালামেরও আরো পাঁচশো সত্তর বছর আগ থেকে খ্রিস্টান তারা মিলাদ পালন করে তারা জন্মদিন পালন করে তখন তারা আপনার বিভিন্ন তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের গৌতম বুদ্ধের জন্মদিন পালন শুরু করেছে তারা তাদের রামের জন্মদিন কৃষ্ণের জন্মদিন বিভিন্ন জনের জন্মদিন তারা পালন করা শুরু করছে কোথায় গৌতম বুদ্ধ কোথায় তোমার নবী এরা এ তদূর আগে গেছে জন্মদিন আর তুমি কিচ্ছু করোনা বা শয়তান আস্তে আস্তে এই নবী সালামের মহব্বতের নামে এসের নামে প্রেমের নামে যে এখন এটাকে ইমানের বাতিল মানে আকিদার মানদণ্ড হয়ে গেছে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটার নাম হলো আলু ফিরদ্দিন এই আমি সবসময় একটা উদাহরণ দিই যে নবী সালামকে ভালোবাসা মহব্বতের এটা ইমানের অংশ মহব্বতটা কিন্তু আমার আব্বা আমি মহব্বত করি তাই বলে আব্বা আমার যদি কার আমার আব্বারে আমার আম্মারে যেখান থেকে মনে হয় ধরবো তোমার অসুবিধা কি ধরা যাবে মহব্বত করি কিন্তু মহব্বতের একটা সীমা রেখা আছে আল্লাহ কোরআনার আয়াত নাজিল করে বলে দিছেন যে দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা সময় মা বাবার অনুমতিবিহীন মা বাবার ছেলে মা বাবার মহাব্বা এটা হলো মহব্বতের গুলু সীমা লঙ্ঘন সীমা অতিক্রম মা বাবাকে ভালোবাসে ঠিক আছে কিন্তু ভালোবাসার সীমা রাখা আছে নবী সালাম মহব্বত করি মহব্বতের সীমা রেখা আছে আমরা সালাম দিতে হয় এটা তো নবী সালাম সালাম এখন আমার যদি মনে হয় চিন্তা করি নবী সালামকে সালাম দিব বসে বসে তো বেয়াদবি। না আর আত্মা মধ্যে বসে বসে কত বড় বেয়াদ সালাম দিলাম সালামটা দিয়ে আবার বসলাম বসে এরপর আবার নবিসমের করে দৌড় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আবার মনে হইলো আহারে নবী সরলাম সালাম দিমো এত বড় বেয়াদবি বসে বসে সালাম বসে বসে দৌড় আবার দাঁড়াই গেলাম আবার দাঁড়ায় দাঁড়ায় আমি সলাতের মধ্যে আল্লাহ আল্লাহ করি কেন হবে না নবিরে মহব্বত করলে মেয়ে ইমান যায় নাকি নামাজ যায় নাকি নবীরা কে না হইলে তুমি নামাজ পয়তাকই তুমি কার উচিলে সিন্দি খাইছো তার এই মহব্বত জানানোর কারণে তার নামাজও যাইব ইমানও যাইব আমও যাইব সালাও যাইব দুইটাই যাইব খালি নামাজ নষ্ট হবে না তার ইমানও যাইব কারণ সেই নামাজের মধ্যে বেহাদবি করছে এটা আল্লাহর হুকুমের লঙ্ঘন করছে নিজের বলছে বসে বসে মহব্বত করে তার ইমাম চলে যাবে মহব্বত করে তার সলা হয়ে যাবে ইমাম সাহেব নামাজের মধ্যে তালাবাদ করতেছে সুরাল ফাথের শেষায় মুসল্লির নাম আজগ হবে যদি হ্যাঁ আমি আমার নবীর নাম উচ্চারণ হয়েছে এখানে সালাতার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ আসছে আর আমি সাল্লা কম না এইরকম কিছু আমাদের সম্মানিত ব্যাক আছে। দেখবেন যে মসজিদে আছে না বলবো না কি বলবো অথচ আল্লাহ রাসুল সাল্লাহাম বলতেছেন যখন মুআ যা বলবো তুমিও তা বলবে মুবে আসাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ তুমিও বলবে আসাদুয়ান্না মোহাম্মদার রসুল্লা এখানে তোমার মন যথেষ্ট। আবু সুফিয়ান রোম সম্রাটের রাজধান গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো আচ্ছা মোহাম্মদ সম্পর্কে তুমি কি কি জানো আমাকে পলতা দেখি তখন আবু সুফিয়ান অনেকগুলো কথা বলছে লাস্টে এসে বলছে যত বেশি মোহ্বত করে এমন মহব্বতের নমুনা জমিনে আর দেখি নাই আপু সুফিয়ান সাক্ষ্য দিতেছে রোম সম্রাটের দরবারে তার সাহাবিরা তাকে যে মহব্বত করে এই মহব্বতের নজির জমিনে নাই তাহলে সাহবাইকার হলেন মহব্বতের নমুনা তাদের থেকে মহব্বত শিখতে হবে নবীরাকে কিভাবে ভালোবাসতে হয়